বাংলা মানবতা সমাধান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 কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে আলমিন সম্মানিত ভাই বোনেরা আমরা আলোচনা করছি এই কথা যে নারী এবং পুরুষ মেল এবং ফিমেল আল্লাহ রব্বাহ আলমিন মানুষ হিসেবে ইকুয়াল স্টেটাস দিয়েছেন সবাইকে समान आल्ला आलमीन मर प्रत्येक अनुगत होते मोट दस टाइम तक क्षमता रबुल आलमीन ते के जानत दीबें दस क्वालिटी मध्य पाँच आलोचना शेष कर एक हलो इसलम कल नम्बर हलो ईमान क्वालिटी তিন নম্বর হলো আল্লাহর কাছে অবনত হওয়া এই কোয়ালিটি চার নম্বর হলো সত্যবাদী হওয়ার কোয়ালিটি পাঁচ নম্বর হলো সবর থাকার কোয়ালিটি এই পাঁচটা আমরা পরবর্তী পাঁচটা নিয়ে এবার আলোচনা করবো শল খাশিয়ত সদ্দিকমুত সদিক ও সিন আর এরপরে আল্লাহ বলেছেন মুতা যারা সদ্কা করে আল্লাহর রাস্তায় নারী হোক অথবা পুরুষ হোক ইমাত রোজা যারা রাখে নারী হোক অথবা পুরুষ হোক আল্লাহ যারা নিজেদের আর আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে নারী হোক অথবা পুরুষ হোক এই আগের পাস কোয়ালিটি এবং এই পাশ কোয়ালিটি এই দশটা যদি আমরা একত্রিত করতে পারি টেন থিংস আল্লাহ মাঘ দিবেন এবং আল্লাহ আল্লাহ সুহান থেকে আলোচনা করি যারা আল্লাহ সুহানকে যারা ভয় করে চলে আল্লাহর ভয় ছাড়া পৃথিবীতে মানুষেরা কোন পুলিশের ভয়ে কোনো আর্মির ভয়ে কোনো সিসিটিভি ক্যামেরার ভয়ে অথবা কোনো বসের ভয়ে কোনো মা বাবার ভয়ে কিন্তু অন্যায় থেকে মানুষকে ফিরায়ে রাখা যাবে না কারণ মানুষের টেন্ডেন্সি হল আন্না সুহারি সুনি মামুনে যে ব্যাপারে মানুষকে নিষেধ করা হয় সেই ব্যাপারেই মানুষের আগ্রহ আরো বেড়ে যায় এজন্য এই আগ্রহ থেকে এখান থেকে আল্লাহ আর ভয় ছাড়া जंतु जानवर के भय करी आल्लाये गुण बस कारण अल्लाह सलासमय मोरक মা বাবার চোখকে ফাঁকি দিতে পারবো স্বামী স্ত্রীর চোখকে ফাঁকি দিতে পারবো অথবা টিচারদের চোখকে ফাঁকি দিতে পারবো কিন্তু আল্লাহর নেটওয়ার্ক থেকে আমি বেরোতে পারবো না আমি দেশে যাই আর বিদেশে যাই আমি ইন্ডিয়া থাকলেও আল্লাহ আমাকে লন্ডনে গেলেও তাই হবে মোবাইল ফোন এই মোবাইল ফোনটা একটা নেটওয়ার্ক আছে আই এম কানেক্টেড টু দিস নেটওয়ার্ক কারণ মে বি নাম হয়তো পরিবর্তন হয় কিন্তু এটার মধ্যে একটা নেটওয়ার্ক আছে এখন अभी जख मुम्बईते थक तक बोडाफोन इंडिया लेखा उठे जखि लंडने थक तक टी मोबाइल यूके लेखा उठे जखिंगे जा तक ग्रामीण फोन बांगल्देश सऊदी आर जाए तक इतेसाल व्य को नाम उठे जखी आबुधाबी जा नाम उठे हमें ये नेटवर्कर बाहर जो पर देखें नेटवर्क सब समय क्यों के फलो कर सब समय कन्टिन्यूसलि फलो कर चलते আল্লাহ তাহার নেটওয়ার্ক তাহলে কত মজবুত আমার বাইরা বোনেরা চিন্তা করে দেখেন আল্লাহ রবিনেটওয়ার্কের চ্যালেঞ্জ হে জিন এবং মানুষেরা ইনিস্তুম যদি তোমরা পারো আন্তন ফুজু তোমরা বের হয়ে যাবে মিন আকতর ইসামি বল আসমান আর জমিনের সীমানা বাউন্ডারি পার হয়ে তোমরা আরো কোথাও চলে যাবে যেখানেই যাবে সেখানে দেখবে নেটওয়ার্ক কর আল্লাহ কাজে আল্লাহর নেটওয়ার্ক এর বাহিরে তোমরা কখনো যেতে পারবে না পারবে না পারবে না কাজেই যত দূরেই যান না কেন কাছে থাকুন ওই যে দেখেন না মোবাইল ফোনের বিজ্ঞাপনে ঢাকা শহরে দেখবেন যত দূরে কেন কাছে থাকুন গ্রামীণ ফোন আল্লাহ এই শহরে ফোন যায় বলেন না কেনি ভেরি স্ট্রং আপনি এই নেটওয়ার্ক থেকে কখনো বের হতে পারবেন না পারবেন না পারবেন কাজেই আপনি নারী হন অথবা পুরুষ হন মেইল হন আর ফিমেল হন আর আপনি ম্যান হন অথবা ওমেন হন যাই হন না কেন আপনি আল্লাহ রাফ সুপারভিশন তোমাদের সাথে আছে তাহলে এটা হলো ছয় নম্বর কোয়ালিটি আমরা সাত নম্বর কোয়ালিটি সম্পর্কে আলোচনা করি যে কোয়ালিটি এটা বড় একটা কোয়ালিটি মানুষ যখন সহায় সম্পত্তি জায়গা জমি টাকা পয়সার মালিক হয় তখন হাতটা এরকম মুঠ করে রাখে জান এটা খোলাই যাবে না লা আল্লাহ বলেছেন মধ্যে যে। অনেক দিলেও বন্ধ করে রাখতে যে দিলেন শেষ হয়ে যায় কিনা আর আল্লাহর রাস্তায় যারা ব্যয় করতে পারে এটা একটা বড় ধরনের কোয়ালিটি এই কোয়ালিটি যদি আপনার আমার মধ্যে না থাকে তাহলে আপনি আমি আল্লাহর মাগ ফেরাতো পাবো না জান্ন তো পাবো না আর আল্লাহর রাস্তায় যে আমি ব্যয় করবো কেন আমি করব দেখেন যাদেরকে আল্লাহ রবুল দেন নাই বা কম দিয়েছেন যারা তাদের কি সবর করে কি করে না এইটা হলো তাদের জন্য একটা আল্লাহ দুনিয়াতে সবাইকে সমান দেন নাই আল্লাহ এরশাদ করেন আমি আল্লাহ মানুষের মধ্যে কে সম্পদ কে বন্টন করেছি যাকে মোর দিয়েছি সে লেস কে দেয় কিনা যাকে লেস দিয়েছি সে সবর করে কিনা এই জন্য দুইজনের দুই রকম আমাদের সিচুয়েশন এবং দুইজনের দুইভাবে আল্লাহ সুফা তা আলা আমাদেরকে পরীক্ষা করছেন আর এই সম্পদের মালিক যেহেতু আপনি না আল্লাহ রাস্তায় আপনি আপনি করবেন আল্লাহ করবেন যারা দান সদকা করে এর কারণে বালা মুসিবত দূর করেন কেয়ামতের ময়দানে সাত ধরনের মানুষকে রব আলিন আল্লাহ আরসের প্রন আর ছায়া দিবেন যেদিন আল্লাহ থাকবে না এর মধ্যে তার ডাইন হাত কি দান করে বাম হাত জানে না এরকম যদি হয় তাহলে আল্লাহ সুভান হুয়া তাদেরকে আরো সেরে ছায়া দান করবেন এটা ছিল আমাদের সাত নম্বর কোয়ালিটি আমরা আলোচনা করলাম আমরা আট নম্বর নয় এবং দশ নম্বর কোয়ালিটি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ কিন্তু এর মধ্যেই সময় হয়ে গেল পরে আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল As-salamu wa rahmatullah I'm Muhammad Hashim Madani And you can see TV, Bangla Saturdays provide In Britain, we are facing one big problem That are you Muslim or British? The space to talk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 सुंदर एक जदि विधान नारंस जो अनिवार्य ना शेख सैफुद्दीन तूनार शुन। आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल्प निर्वाचित किताब बुलूल माराम मीन आदिल्ला तकाम हादीर सुव्यवस्था करकल के शार সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন শুধুমাত্র ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ममिन नारी आगे आम्रा शात आम्रा के और पुरुष दस टाइम ब्रेक आगे छत नम्बर कलोचना चलबर रास्ते दान कर आठ नम्बर क्वालिटी दिखे जाब इनशालाठ नम्बर क्वालिटी जरा रोजा राखे रोजा रखा पुरुष हम अथवा नारी हम रोजा शुद्ध ना खेलना शुद्म पान ना कर रोजा कम्प्रिहेंोजा तुम्हारोक रोजा राखे जख तुम रोजा रखे तुम्हार हाथ जन रोजा रखे जो तुम रोजा रखे तुम्हारे जिब्बाओ जन रोजा रखे तरह हलो আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে প্রত্যেকটা ওয়ার্গান অব দ্য বডি হ্যাজ্টিং আপনি এটা পুরোটাকে যদি করেন আর আল্লাহকে ভয় করে যদি আপনি ফরজ নফল রোজা রাখেন এই কোয়ালিটি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মূলত রোজাদার তা হলে আপনি রোজাও থাকলেন না জিব্বা দিয়ে মিথ্যা কথা বললেন ইট উইল নট বিসেপ্টেড আল্লাহ নবী বলেছেন মাল্লাম এই রোজার কোয়ালিটি আপনি নারী হন অথবা পুরুষ হন ফরজ রোজা তো আপনি রাখবেনই সাথে সাথে আপনি সন্ন্যদ গুলোকে রাখবেন নফল কে রাখবেন রোজার মাসের পরে সওয়ালে ছয় রোজা এরপরে মোহরমের নয় তারিখ ১০ তারিখের রোজা আরাফার দিনে নয় জিলহাজের রোজা এরপরে প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে আইয়ের রোজা প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারের রোজা এসব রোজা রি কমেন্ট করেছেন রসুল্লাহ সাল্লুসাল্লাম আপনি আমি তার কিছু না কিছু মানতে হবে আর ফরসটাকে তো পরিপূর্ণ মানতে হবে তাহলে আল্লাহর মাগ ফেরাত এবং জান্নাতের আশা করা যায় এটা ছিল আমাদের আট নম্বর কোয়ালিটি আমরা মুভ হয়ে যাবো 9 নম্বর কোয়ালিটি কোয়ালিটি নাম্বার নাইন আমরা এখন আমরা নারী হই অথবা পুরুষ হই আমরা আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে দেখেন সুরতুল মৌমিন লজ্জা হেফাজত নারীদের জন্য যেমন ফরজ পুরুষের জন্য এটা ফরজ আর শুধুমাত্র হালাল জায়গা ছাড়া স্বামী স্ত্রী রিলেশন ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে আপনার লজ্জাস্থানকে আপনি ব্যবহার করবেন আপনি অ্যাবিউজ করবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে তার জন্য আপনাকে পাকড়াও করবেন আপনি পৃথিবীতেও ভুগবেন আখেরাতেও ভুগবেন আনফর্চুনেটলি আনফর্চুনেটলি আমরা আমাদের লজ্জাস্থানের হেফাজত করি না এই জন্য আমাদের এই দুর্দশা করে বলেছেন যে ব্যক্তি আমাকে দুটো জিনিসের গ্রান্টি দিতে পারে আমি তাকে জান্নাতের গ্রান্টি দিতে পারি দুইটা জিনিস হলো মা বাইনা লেহিয়াই তার দুই এই দুটো জিনিসের যদি গ্রান্টি কেউ দিতে পারে তখন রসুল আলি ওয়াসাল্লাম বলেছেন আমি তাকে জান্নাতের চিন্তা করে দেখেছেন এবং রসুল সত্য কথা বলবে যখন তোমরা অঙ্গীকার করবে অঙ্গীকারকে পূরণ করবে আর ওয়াহফাজু ফুরুজাকুম তোমরা তোমাদের লজ্জা ইস্তানের করবে আর তোমরা কি করবে গুদ্ধুক তোমাদের চোখকে নিম্নগামী করে রাখবে তাহলে নারী হই পুরুষ হই আপনি যদি স্ত্রী হন আপনার স্বামী একমাত্র আপনার লজ্জাস্থানের অধিকারী আপনি যদি পুরুষ হন এবং স্বামী হন আপনার স্ত্রী হলো আপনার একমাত্র হালাল যেখানে যদি আল্লাহ সারা দুনিয়া এইডস এই যে ডিজিজ ছড়িয়ে পড়ছে আর কত ধরনের রোগ বালাই মানুষের হচ্ছে মানুষের কোন মর্যাদা আজ যেন এই কোয়ালিটি যদি আমাদের মধ্যে থাকে যে আমরা কি করি তারা লজ্জা হেফাজত করবে তবে তাদের স্ত্রীদের সঙ্গে আল্লাহ এর কারণে সব দেন এমনকি আল্লাহ নবী হাদিস তোমাদের লজ্জা স্থানের মধ্যে আছে যদি স্বামী স্ত্রীর মিলন হয় একজন আল্লাহ সেটা হলো আমাদের নয় নম্বর কোয়ালিটি যেটা আমরা আলোচনা করলাম এই কোয়ালিটি যদি থাকে নারী এবং পুরুষেরা মেইল এবং ফিমেল ম্যান এবং উমেন যদি আমরা আমাদের লজ্জাস্তানের হেফাজত করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মাগফেরত দিবেন এবং আমাদেরকে জান্নাত দিবেন 10 নম্বর কোয়ালিটি নারী হোক অথবা পুরুষ হোক রব্বুল আলমিন আল্লাহ তে বেশি বেশি করে যারা স্মরণ করে আল্লাহ ত্মরণে মুশগুল থাকে आल्ला सरण बोलते क्योंकि सकाले बिकाले आधा घंटा जिकिरे बस बरिंगणिक सार्वक्षणिक जिकिर की कंटिन्यूस जिकिर हलोनी थी जीवन से अल्लाह के मन रखब जख फरज आम टाइम हो नाम नाम যখন আপনি যেকোনো কাজ করবেন খাওয়া শুরুতে বিসমিল বলবেন শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন মিন্নি কুয়া সেটা বলবেন अपनी घुमान दोआा पड़बें गी उठार दोआा पड़बें सब समय अल्लाह रबुल आलमी स्मरण मध्य थकबें जख घुम तक आयतुल कर्सी पड़े घुमें घूम के उठे दोआा पड़बेंफिस गे आल्ला के स्मण करबें आल्ला विपक्षे कखो जब आल्ला जीवन चलाते चालें व्यवसार चला जो गेले से आल्ला के मेने चलब ये जी अपनी मेने चलिए भाई बनता आल्ला के सार्वक्षणिक स्मरण करलम स्मरण करी मस्जिदे गोर आल्लर दरकार तो जो हलिउड और बलिउड फिल्म जगह हल्के साथी और जो नाचाना गावा गई बजाति जत आगुल तक साथी हो जाए आल्लाह मस्जिदे गेले जमन साथी थे घरे आसले जान आल्लाहम साथी थकें बेडरूमे जान आल्लामार साथी थकें टयलेटे जो आल्लाकें আমি সেখানেও যেন কোনো নাই কাজ না করি বরং আমি যেখানেই থাকি ঘরে থাকি বাহিরে থাকি আমি দিনে থাকি রাতে থাকি সকালে থাকি বিকালে থাকি দেশে থাকি বিদেশে থাকি যেখানেই আমি থাকি না কেন আমি যেন অবশ্যই আল্লাহ আসুফ হায়ন হুয়া তাহরার এই নিয়মকে যেন মেনে চলি আল্লাহর এই নিয়মকে যদি মেনে চলা না হয় তাহলে আল্লাহ আসুফ হায় না হুয়া আপনাকে আমাকে ক্ষমাও করবেন না আর আপনাকে আমাকে দিবেন না এই দশটা কোয়ালিটি যদি আমাদের মধ্যে আসেম জান্নাত দান করবেন আল্লাহ রব আলিন আমাদের সবাইকে ক্ষমা করে দিন আর الله আলমিন Oh Oh Oh Oh আপনার সাথে থাকুন আপনার জাকাতো দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআ ব্যাংক সাতচল্লিশ খেলথাউট রাউড বার্মিংহাম उ तीन शून्य शून्य शून्य आठ तीन सोफ्टीआईसी जिबी टा tv मेल कर বা আধুনিক কর্মচাঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে বৃদ্ধ বয়সে ওল্ড হোমে চলে যাবে এটা কেমন আধুনিকতা তোমার একটা অভিষ্ট লক্ষ্য আছে সেটা যে পরকালের মুক্তিটা নিশ্চিত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান প্রতি শনিবার ও রবিবার রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে টায় বাংলাদেশে বিস টিভি বাংলায়